রসুলপুর তিনদিনব্যাপী ঐতিহাসিক তাফিরুল কোরন মাহফিলের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন আমার আপনার প্রাণ প্রিয় হজরতের ভাই হাফেজ শরীফ নিজামুদ্দিন হাফেজ শরীফ নিজামুদ্দিন িল্লাহ ফিরো মালিনা মহ দিলাম বিলোহ ফলা দিয় শহদাহ শহদু অসু ওনা হবি বনাও তো বিবো বি আমি মি পানি রে বিসমিল ফু আনফি তপন তেরোমিল্লা বফু রাহ অকাল রসুল্লাহ সাহ হে অসলম মন্তমস কবিমতি ইন্দি ঊমতি ফল অজ রোমিয়ত সহ ওখাল তো অসল যদি দুই মানক মুখিল আর কই ভনু যদি দুই মাননা কলসি লা সবী রবি জল মাফি কল বি আফি সফি la সম্মানিত শ্রদ্দ বড় ভাই আমার মসজিদ আমার ওস্তাদ রসুলপুরের হজরত কীর সাহেব কেবলা দিঘার ওলামাই কিরাম ফুজাইল আজম দূর দূরন্ত থেকে আল্লাহফাক রব্বল আলমিনের আকিন জাকিরিন आल्लार पागलरा महान रब्बल आलमीनर दरबारे शुक्रिया आदाय करी जे महान रब्बल आलमीन के फैतनार जुगे सैटेलाइटर जुगे मोबाइलर जुगे तथा कथित आधुनिकतार जुगे कैक दिन এই জান্নাতের বাগানে বসার মতো আসার মত এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ এই যে। এই জায়গায় কয়েকজনে কইস আলহামদুল্লা পুরা মানুষ পুরা মাঠের মানুষ আলহামদুলিল্লাহ বলে নাই আপনারা কয়জনে খুশি এখানে আইতে পারি আর কেউ খুশি না खेदमत कर रसुलपुर मद्रास प्रथम छात्र हजरत के चुआडांगा दारुलूम मद्रासा थे के আমি হাত ধরে এই রসুলপুরে এনেছিলাম হয়তোবা সেইসব কারণে আল্লাহ মেহরবানি করে সামান্যতম হলেও ইসলামের দিনের খেদমত করায় নিতেছেন আল্লাহর বান্দারা ডাকতেসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি কিন্তু আমার কোনো যোগ্যতা নাই দিন দিন সংস্কার হয় না সংস্কার করে গেছেন রসুল পাক সাল আলাই সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন দিনকে আমাদের ভিতরে পরিপূর্ণভাবে আল্লাহ পাক আলামিন দিয়ে দিচ্ছেন কোথাও কোন জায়গায় বাকি কিছু রাখ সামান্য সময় দীর্ঘ পরিসরের কথা বলতে পারব না আর বলার ইচ্ছাও নাই কারণ এই মজলিস তো আমার কথা বলার স্থান না আমাকে হুকুম করা হয়েছে স্টেজে যাও স্টেজ আসছি তো ভাই ওয়াজ হইল সংস্কার ওয়াজ মাহফিল হইল সংস্কার কিন্তু ইসলামের কোনো সংস্কার নাই কথা বুঝে আসছে সংস্কার কি মেরামত মেরামত কোনো দেশে কয় মালামতি কোন দেশে কয় সহি বাংলায় কয় পুনির্মাণ সহি বাংলায় কি বলে পুনর্নির্মাণ বাঙ্গা জিনিসটা নির্মাণ করছিলাম এটারে আবার জালাই মেলাই কইরা পুনর্নির্মাণ এই অজ হইল পুনর্নির্মাণ করার জন্য কি নির্মাণ করব পুনর্নির্মাণ ইসলাম তো পুনর্নির্মাণ হবে না ইসলাম নির্মাণ করিয়ে গেছেন আল্লাহ এবং আল্লাহর রসুল সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন আল্লাহ বলুন সুহান কোরআন শরীফের সরাসরি স্পষ্ট আয়াতের দ্বারা আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে দিন পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণভাবে ভাবে আমার তোমাদেরকে দিন দিলাম আল্লাহ হুজুর দিন পরিপূর্ণ ভাবে আল্লাহ যদি দিয়ে থাকেন তাহলে আপনারা এত আয়োজন করছেন কে আমি হুজুর অমুক হুজুর অমুক পিস সাহ অমুক মলায়ণ সাহ অমুক বক্তা সাহ এক একজনে এক এক কোরআন নিয়ে আসে এক এক হাদিস নিয়ে আসে একই কোরআন একই শূন্য কি কন একই কোরআন একই শূন্য ভিন্ন নাই তবে এক একজনার এক একজনার বলা এক একজনার কথা এক এক রকম এক এক রকম কথা এক এক রকম তাসি আমল অনুসারে বলুন সুভান সংস্কার করতে আসছি কি আমরা আমল কি সংস্কার করতে আসছি ভাই এই তিন দিন তিন রাত নিশিরের মধ্যে না খাইয়া কষ্ট করিয়া আহ আমলের সংস্কার করতে আসছি ঠিক কি না এক ধরনের মানুষ আছে ভাই যারা এই সামনের সিজনে বালতি মাথায় নিয়া হাড়ি মাথায় নিয়া এক ধরনের মেডিসিন বানাইয়া বাড়ির সামনে দিয়া ঘরে আর বলে পুটিং লাগে পুটিং পুটিং লাগে পুটিং আমাদের অঞ্চলে আছে আপনাদের দেশে আছে। হ্যাঁ ভাই এই পুটিং লাগাবে কারা গড়ের চাল তার গিরাজ্য না করিয়া গড়ের চাল আর ছিদ্র না আটকায় সামনে কাল বৈশাখী ঝড় আর বৃষ্টি যখন পুরা আসবে তখন কি সে শান্তিতে বসবাস করতে পারবে না কষ্ট হবে দুনিয়ার সাল যেমন বৃষ্টি ঝড় বৃষ্টিতে কষ্ট হবে আমলের সাল যদি ছিদ্র হয় আমলের চাল ছিদ্রাজা যদি কেহ আজরাইলের হাতে ধরা খায় বৃষ্টি কবে আসবে তার একটা নির্ধারিত সময় আছে যে বৈশাখ মাসে বৃষ্টি আসতে পারে কি হয় বৈশাখ মাসের আগ পর্যন্ত জোরানের একটা সময় আছে আমলের সিদ্র নিয়ে যদি বসিয়ে থাকি আজ রাই সাল্লাম ওই আমলের সিদ্র অবস্থায় যে যেকোনো সময় घर दरजा करान आबदुर रहीमर से आब्दुल करीम य तुम्हारे एक दानाओ बाकी न তুমি নিঃশ্বাস উপহারের দিকে ট্রান্সফার নিচের দিকে ফালানের হুকুম আর তুমি এই দুনিয়ায় থাকতে পারবানা এক মুহূর্ত কেহ দুনিয়ায় রাখতে পারবে না পারবে দুনিয়ায় কয়েকটা শক্তি আছে এক নাম্বারের শক্তি হইল জনবল মনে রাখেন এক নাম্বারের শক্তি কি জনবল কিসের বল জনবল দ্বিতীয় নাম্বারের শক্তি হইলে অর্থের বল তৃতীয় নাম্বার শক্তির নাম হইল অস্ত্রের বল চতুর্থ নাম্বার শক্তির নাম হইল মনোবল কয়টা বল মনে রাখেন কয়টা বল জনবল দিয়া যদি সারা বাংলাদেশ আন্দোলন চালাইয়া যায় যত অর্থ আছে সমস্ত অর্থ যদি ওই আন্দোলনের ভীষণে ব্যয় করি সালা আন্দোলন আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম কে যাতে আজরাইল না নেয় আন্দোলন সালা হরতাল দাও অ্যাটাক করো অস্ত্র বল দিয়া যদি অস্ত্র ফায়ার করতে থাকি পারমাণবিক বোমা বানাইয়া বানাইয়া যদি মারতে থাকি যতবার বড় মনোবল হোক ওই মনোবল নিয়ে যদি সামনের দিকে অগ্রসার হয় আজরাইলের সামনে কোন বল কোন কাজে লাগবে না কি গান লাগবে दावत दावा दिन दर भाई रसूनपुर नाम कसलेक हिसा के दावत दी से हजूर भाई हिसाब से दावत दी से जोरें नाम आज पड़िए गेसि बउान संग चल क्या कजूर सब रेडी खाली गाए देवो। जामा डा गए घर ढुकिया जामा हैंगारे संगे टनानो এই জামায় হাত ঢুকাইয়া যখন মাথা ঢুকাইতে গেছে তখন কয় আমার ধরো আর তোমার ছেলের বৌ আনা লাগবে না আহারে জামা মাথার ভিতরে ঢুকছে শরীরেও ঢুকতে পারে না এর নাম হইল মৌয়া এর নাম কি আঙ্গারিয়া ভার সরিয়া মধ্যে মাহফিল করতে গেছি সকালবেলা মাহাফেল মাহফিল করিয়া আসতেছি পথের মধ্যে যাবেন কি ব্যাপার কায় হুজুর এই যে পাশাপাশি তিনটা কবর সাতটা কবর পাশাপাশি এখানে মা ছেলে স্বামী সহ এক ঘরের চারজন গতকালকে এনতেকাল করছে রে বাবা এনতেকাল করলো কয়েক গরু বানসে এই কারেন্টের গরুর গায়ে পরছে যখন মূর্খ মানুষ বুঝতে পারে নাই ওই ঘরের বিবাহ অবিবাহিত মেয়ে যুবতী মেয়ে আইসে ওই গরুর লেস ধরছে মেয়ে কারেন্ট হয়ে গেছে মেয়ের মা ধরছে মেয়ের মাও কারেন হয়ে গেছে ওই মেয়ের ভাই ধরছে ভাই ও কারেন হয়ে গেছে বাবা বুড়া মানুষ বাজার থেকে আসিয়া বাবা ওই ছেলে কে ধরছে বাবাও কারেন হয়ে গেছে এক সঙ্গে বাবায় কারেন হয়ে গেছে স্ত্রী কারেন হয়ে গেছে ভাই বোন দোন জন কারেন হয়ে গেছে গরু কারেন হয়ে গেছে সায়ের কবর এক জায়গায় লাইন দেওয়া কয় হুজুর এদের ঘরে থাকার মতো কেহ নাই আমি তার পরশি আপনি একটু দোয়া করিয়া যান এর নাম হইল মবাক এ বাবার আমলের ছিদ্র বন্ধ করিয়া আমলে যার ছিদ্র এই রসুনপুরের দরবারে আসিয়া বাবা পর্দার আমরে কার ছিদ্র আছে ঘুষের আমলে কার ছিদ্র আছে নিজের নিজে জানো সুদের আমলে কার ছিদ্র আছে বর্তমান যুগে সুদ ঘুষ আর টেলিভিশন মোবাইল এই তিনটা হইল ভাইরাসের মতো মুসলমানদের মধ্যে গেছে কথা ঠিক না বেটি আল্লাহ আল্লাহ এবার আমলের সিদ্র বন্ধ কখন যদি আজরাইলের হাতে ধরা পড়ো হুজুর আজরা মনে থাকবেনি। কাতিবিনা রাম কাতিবিন দুই কান্দে দুইজন মোহরি নিরবধি লেখতে আসে বাবা লেখার মধ্যে ব্যাসক মাসের কারণ হইল আল্লাহ মানুষের বন্ধু জোর সুবাহ আল্লাহ আর করে বলুন মিন আমালিহি কোন মমিন বান্দা যদি ন্যাকামলের ন্যা করে রসুলপুরের মাহফিলিয়ে যাবো কারণবশত সব চেষ্টা সে রসুলপুর মাহফিলে আসার জন্য করছে কিন্তু তার পরসুলপুরের মাহিলে মাহাবিলে তিন দিন পর্যন্ত থাকলে যে নেকি হইতো অর্শন লে যে নাকি হইতো তালিম তরবিয়াত করলে যে নেকি হইতো ও আমার বান্দার আমল নামায় অগ্রিম লেখিয়া দেয় আল্লাহ হইল বন্ধু আর রাহ আল্লাহ কায় আমি দয়ালু আমার দয়ার কোনো তুলনা দুনিয়ায় হয় না এ বান্দা বাম কান্দের ফেরে স্তারে খুঁয়া দিসি তুই ফসরের নামাজ পড়ায় ফজরের নামাজ যখন তুই পড়লি না ফেরেস্ত লেখতে যায় আল্লাহ কায়স ফের লেখিও না কয়ে হুয়া কয় আল্লাহ ও মুখ আপনার ছেলে আব্দুল করিম ও তো ফজরের নামাজ পড়ে না কয়ামিল তাক না তুমি রহমাতিল্লা বুঝলে আমার কোরআনে ডাক দিছি আমি আর রহমানুর রাহিম বলে ডাক দিছি আমি আর রহমান বলেছি ও ফজুরের নামাজ ফরেন আর জহুরের নামাজ এর আগে যুদিয়া মারে মাওলা ডাক দেয় আর চোখের পানি সারিয়ে দেয় আমি মাওলায় ও মা আপনা করিয়া পারব না আবার ফের লেখতে যায় আল্লাহ কয় লেখিস না আরে লেখিস না আবার ঝামেলা আসিল ওর ঝামেলার কারণে জহরের নামাজও পড়তে পারে না দেখ গাছরের সময় নি আমার একটা ডাক দেয় মাদ্বীপের নামাজ ও ফল না এসার নামাজ ও ফল না ফেরেস্তা লাগতে যায় আল্লাহ কয়ে লেখিস না ফেরেস্তা আমার বান্দারে সারাদিন বর ঝামেলার মধ্যে রাখছিলাম আমার বান্দাইল নামাজ পড়তে পারে না এসার নামাজের পর হইতে নামাজ পর্যন্ত ওই সময় উঠিয়া যদি আমাকে ডাক দিয়াই বসে ও ডাক দিতে দেরি লাগবে আমি মাফ করতে দেরি লাগবে না এ ফেরস্তা না ওই না পারমান বান্দায় সারা রাইসের মধ্যেও আল্লাহরে ডাকল না ফজরের নামাজও পড়ল না আল্লাহ ফেরেস্তারে কয় আমার বান্দার উপারে জুলুম করিও না যে টুক গুণাকর সে টুক ওইটুক পরিমানে খবরদার আমার বান্দার উপরে ফলাহুহা ও মঞ্জা বিশিফল ইসল ওরে ভাই এই দয়ার মাওলার থুইয়া কোন দিক মেলা করছো ল্যাংচার দিকে মেলা করসো খাজার দিকে মেলা করস মালার দিকে মেলা করসো আরে ভাই আয় তুই ভুল করিয়ে নামাজ আমার দরজা তোর নুন মুক্ত আর তুই বেদাতির কাছে গেছো আর দারি সাজার কাছে গেছো ঢোল বাজানের কাছে গেছো মালালার কাছে গেছো আর ড্যাগালার কাছে গেছো বেনামাতির কাছে গেছো আয় ভুল করিয়ে গেছো বোধস না আয় ভরার আগে আমি মাওলা তোর তাম জিন্দিগির গুনামা করিয়া দেব হামদুলিল্লা রবীল আসসালামু আলাইকুম বরহমাত